ইবনু উমার রদ ইহু তো আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম এর জীবদ্দশায় কেউ কোনো স্বপ্ন দেখলে তা নবী সাল্লাহ আলি সাল্লাম এর কাছে বর্ণনা করতেন আমিও স্বপ্ন দেখার জন্য আকাঙ্ক্ষা করতাম এ উদ্দেশ্যে যে তা নবী সাল্লা আলাহ সাল্লাম এর নিকট বর্ণনা করব। আমি ছিলাম অবিবাহিতা একজন তরুণ যুবক তাই আমি নবী সাল্লাহু আল্লাম এর যুগে মসজিদেই ঘুমাতাম এক রাতে স্বপ্নে দেখলাম যে যেন দুজন ফেরেস্তা আমাকে ধরে জাহান্নামের কাছে নিয়ে গেলেন আমি দেখতে পেলাম যে কূপের মতো তার দুটি উঁচু পাড়ও রয়েছে তাতে এমন সব মানুষও আছে যাদেরকে আমি চিনতে পারলাম তখন আমি আউজুবিল্লাহি মিনা নর অর্থাৎ জাহান নামের আগুন হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি বারবার পড়তে লাগলাম তখন তৃতীয় একজন ফেরেস্তা তাদের দুজনের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তিনি আমাকে বললেন ভয় করো না অতপর আমি জেগে গেলাম স্বপ্নটি আমার বোন হাফসার আদেলাহ তু আলাহা এর নিকট বললাম